সালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক শ্রোতা আমরা আমাদের নিয়মিত আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশ্লা পবিত্র কুরআন এবং হাদী দুটি হচ্ছে ইসলামের মৌলিক বিধান হাদিস বিধান সম্বলিত রয়েছে এবং কাহিনীমূলক অনেক হাদিসও রয়েছে যেগুলো জানা আমাদের একান্ত জরুরি তাহলে আমরা অলিক ও বিভিন্ন ধরনের ভিত্তিহীন গল্প গুজব থেকে বা কাহিনী থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইসলামের জ্ঞান সমৃদ্ধ ঘটনাবলী বা কাহিনীগুলো অনুশীলন করতে পারবো সে লক্ষ্যেই আমাদের আজকের পরিবেশনা আসুন আজকে আমাদের বিজ্ঞ আলোচকমণ্ডলী যারা স্টুডিওতে এসেছেন এ সম্পর্কে আলোচনা করার জন্য তাদের সাথে পরিচয় করিয়ে দেই। প্রথমেই আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এবি এম হেজবুল্লাহ আসসালামু আলাইকুমতল্লাহিকে এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আরও আছেন শাহে শহীদুল্লাহ খান মাদানীকুমাত আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা হাজরতে আদম আলাহি সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং নবী তার জীবন অনেক ঘটনাবলী দিয়ে সমৃদ্ধ अल्लाह सुबहन आहत यथम मानुषटी के तैरी नबुअत दिए पृथिवीर मजे मानव वंशर धारा विस्तार करार्ज पाठिए से आदम अल्लामर जीवन थे एक छोट घटना आज के अपन सामने उपहार देव जेखने विदृत हो एक विषय भूले गए तो आसन आलोचकमंडलर मुख्य ही আমরা বিষয়টি শ্রবণ করি প্রথমেই বাদ। ধন্যবাদ মেহতারাম উপস্থাপক আমাদ আদি পিতা আদম আলিহি সালাম। এর জীবনে একটি সুন্দর ঘটনার প্রতি ইঙ্গিত করায় যেটি শুধু আদম আলী সালাতুসাল্লাম নয় বরং তার সকল সন্তানেরাই সেই বিষয়ের সাথে সম্পৃক্ত এ ঘটনাটি এসেছে বিভিন্ন হাদিস গ্রন্থে তার মাঝে ইমাম তিরমিজি রহমা হল্লাহ তিনি বিশুদ্ধ সনদে তিরমিজিতেও নিয়ে এসেছেন হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়াল্লাহ তিনি বলেন রাসুল সাল আলিয়া সাল্লাম বলেন আল্লাহ সবহানা হাত তালা যখন আদম আলিহিস্লাসাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লা রাবুল আলমিন তার হাত আদম আলিহিহিস্লাসাল্লামের পিঠে একটু বোলালেন হাত বোলাতেই আদম আলিহিস্লাসাল্লামের পরবর্তী যারা তার সন্তান হিসাবে পৃথিবীতে আসবে সকলের রুহগুলি যেন আদম আলাহিসালাতুসাল্লামের সামনে আল্লাহ রাবুল্লা আলমীন তুলে ধরলেন অগণিত অসংখ্য আদম সন্তান যাদের মাঝে শেষের দিকে আসবেন এমন একজন ব্যক্তি যার কপালে নোর চমকাচ্ছে আদম আলি ইসাল্লাসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা সকলেই আল্লাহ বললেন এরা হচ্ছে তোমার ওই সন্তান তোমার ভবিষ্যৎ তোমার পরবর্তী সন্তান তারপর বললেন এদের মাঝে যাকে একটু বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে সে কে আল্লাহ বললেন তার নাম হচ্ছে দাউদ আদম আলিহিসুলসালাম জিজ্ঞাসা করে বসলেন সে পৃথিবীতে আসলে কতদিন বাসবে। আল্লাহ রাব্বুল আলমিন বললেন ষাট বছর বাসবে। আদম আলি ইসাল্লাতুসালাম তার সন্তানের প্রতি সদয় হয়ে আল্লাহকে বলে বসলেন হে আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তার জন্য আপনি দিয়ে দিন যাতে ষাট আর চল্লিশ দিয়ে একশো বছর সে পৃথিবীতে থাকতে পারে তো আদম আলাহিসাতামের আয়ু ছিল এক হাজার বছর সেই এক হাজার বছর থেকে চল্লিশ বছর তার এই সন্তান দাউদ আলাহিসুসাল্লামকে দিয়ে দিলেন আদম আলাহিসালাতুসালামের যখন আয়ু শেষত্তর ষাট বছর যখন হয়ে গেল মালিকুল মউত তিনি এসেছেন যান কবচের জন্য আদম আলাই বললেন কেন এখন আমার আয়ু তো হলো এক বছর এখনো বছর বছর আমার বাকি রয়েছে মালাকুল মউদ বললেন চল্লিশ বছর তো বাকি নেই আপনি আপনার আয়ু থেকে চল্লিশ বছর আপনার সন্তান আপনি আদম বিষয়টিকে যেন মেনে নিতে পারলেন না বললেন যে না কখন দিয়েছি তিনি গেছেন বিষয়টি এক প্রকার স্বীকার করতে চাচ্ছেন না নবী মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম বললেন আদম আলি সাল্লাতুসাল্লাম তিনি হলেন সর্বপ্রথম মানুষ মানুষ হিসাবে কোনো কিছু ভুলে যাওয়াটা অসম্ভব নয় তিনিই সর্বপ্রথম ভুলে গেছেন তিনি সর্বপ্রথম ত্রুটি করেছেন সেই সূত্রে যত সন্তান তার আসে তারা সকলেই ভুলে যায় তারা সকলেই অনেক কিছুই আপনি একটি আমাদের প্রথম পিতা এবং প্রথম মানবের জীবনে সংগঠিত ঘটনা শোনালেন এবং বিশ্ব নেবী সঙ্গে সঙ্গে বলছেন যে তোমাদের আদি পিতা আদম আলাইসালাম ভুলে গিয়েছিলেন তাই তোমরাও ভুলে যাও আমাদের একটা স্বভাব বলা যায় যে আমরা ভুলে যাই আমরা এই ঘটনা থেকে বহু শিক্ষণীয় বিষয় আছে আমরা আমাদের প্রবীণ এবং প্রাজ্ঞ আলোচক শেখ এবিএম এম হিজবুল্লাহ একটি দর্শকদের ক্ষেত্রতে বলুন শিক্ষণীয় বিষয়গুলো কি কী ধন্যবাদ জানাব উপস্থাপক আসলে হাজরত আদম আলিহিস্লামের এই ঘটনা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষেত্রেভাবে প্রাকৃতিকভাবেই মানুষের মাঝে একটি স্মৃতি স্মৃতিশক্তি দিয়েছেন সেই স্মৃতি শক্তিতে মানুষ যা কিছু করে বা শুনে সেটা সে ধারণ করে রাখে যেমন আজকাল আমরা এটার উদাহরণ দিতে পারি কম্পিউটারের হার্ড ডিস্ক মোবাইলে আমরা মেমরি কার্ড বলি বা জেনেছেন এগুলির মধ্যে আমরা জিনিসগুলো ধারণ করে রাখি আজকে প্রযুক্তির যুগে এটা বোঝা যেন সহজ হয়ে যাচ্ছে আর সেখানে ক্লিক করলে আমরা জিনিসগুলো বের করে নিয়ে আসতে পারি দেখুন অনেক সময় হার্ড ডিস্ক থেকেও কিন্তু আপনার জিনিস হারিয়ে যায় সেটা বের করে আনাটাও কঠিন হয়ে যায় ডিলেট করে দিলে একবার ফাইনালি সেটা আর বের করা যায় না তো এখানে ঘটনাটা কেমন হলো যে আদম আদম আলিহিম তার বয়স থেকে যে চল্লিশ বছর সন্তান দাউদ আলিহিসালামকে দিয়ে দিলেন তিনি এটা স্মরণ করতে পারছিলেন জি তিনি তার হার্ড থেকে সেটাকে বের করে বা মেয়ে থেকে সেটা বের করে নিয়ে আসতে পারছিলেন না আর পাচ্ছিলেন না বলেই তিনি স্বীকার করতেও একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছিলেন স্বাভাবিক তো এই জন্য আমাদেরও যে মানব জাতি আমরা যারা তার সন্তান আছি আমাদেরও এই ধরনের ঘটনা ঘটে যাওয়াটা অসম্ভব না দেখুন মানুষের গুলি বয়সের স্তর আছে ছোটোবেলা থেকে তার মেমোরি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে সে অনেক কিছু শিখে যত শিখে তত তার জ্ঞানের পরিধি বিস্তৃত হয় এবং সেটা বৃদ্ধি পায় বড় হয় এরপরে আস্তে আস্তে যখন যৌবনে সে পদার্পণ করে তখন তার স্যাটেলাইট বা জিনিসটা পুরোপুরি তার মধ্যে পূর্ণতা লাভ করে কিন্তু ধীরে ধীরে যখন আবার প্রবর্তী চলে যায় এরপরে যখন বৃদ্ধ অবস্থা চলে যায় তখন আবার তার সেই শক্তিটার মধ্যে কিছুটা দুর্বলতা প্রকাশ পায় পাশাপাশি আরও একটি বিষয় এখানে আমরা জেনেছি যে মানুষের জন্য বান্দার জন্য আল্লাহ পাক যে সময়টা নির্ধারণ করে রেখেছেন সেই সময়টা আসার পর আল্লাহ রাবুল আলমিন কাউকেই কিন্তু আর মানে সুযোগ দেননি মানে যখন কোন প্রাণীর সময় এসে যায় তখন সেটা আর এক মুহূর্তের জন্য কম বেশি করা এখানে অবশ্য একটি বিষয় আছে যেটা সাধারণ মানুষ আর নবীদের মাঝে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে আলোচনা আপনি উপহার দিছিলেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা সামান্য সময়ের জন্য বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে এই চলমান আলোচনা উপস্থাপন করব। ততক্ষণে শুধু দর্শক আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 সংসর্গে প্রতি for stories of the prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলা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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা বিরতির পরে সেই ধারাবাহিক আলোচনায় আবারও ফিরে আসছি আমরা হাদিসের কাহিনী এই বিষয় ভিত্তিক আলোচনায় আমরা অনেকগুলো পর্ব আপনাদের সামনে উপহার দিয়েছি আজকে যেটা চলছিল আলোচনা সেটা হল হযরত আদম আলি সালাম পূর্ণ এবং আমাদের মূল আলোচ্য অংশটি সে উল্লেখ করেছেন এখানে আরেকটি অংশ আছে যেটিতে আরো কিছু শিক্ষা আছে হাদিসে উল্লেখ আছে যে যখন আল্লাহাকালা ওনার পিঠের উপর হাত বুলালেন ওনার পিঠ থেকে সমস্ত সন্তানগুলো বের হয়ে আসলো এরই মধ্যে একটা পর্যায়ে গিয়ে তিনি হাসি দিলেন তার হাসি এলো তিনি হাসি দেওয়ার পরে তাকে বলা হলো তুমি আল্লাহ শকুর আদায় করো তিনি আল্লাহ শকুর আদায় করো আলহামদুলিল্লাহ বললেন প্রত্যত্তরে তাকে বলা হলো ইয়ার হামুক আল্লাহ তোমাকে রহম করো এরপর আল্লাহ তালা তাকে বললেন যাও ফেরেশ তাদের কাছে যাও গিয়ে তাদের প্রতি সালাম পেশ করো তিনি গিয়ে বলেন আসসালাম আলাইকুম ফিরেশ তারা জবাব বললেন ও আলাইকুম আসসালাম এরপর আল্লাহ পাকসু মাহতালা বললেন যে তোমার সন্তানদের অভিবাদনের জন্য এই পদ্ধতি দেয়া হলো যে একে অন্যকে আসসালাম বলবে সেই থেকে আজকে ইসলামিক এই সম্ভাষণ পদ্ধতি সম্ভাষণ পদ্ধতি এখান থেকে বোঝা গেল যে এটা শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের পদ্ধতিই নয় বরং এটি মানবতার শুরু থেকে শুরু হয়েছে এবং মানবতার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত সমস্ত নবী রসুলদের সম্ভাষণের মূল পদ্ধতি এটাই ছিল এহাদিস থেকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি সেটা হলো এই আজকের পৃথিবীতে যে একটি বিষয় খুব জোরালোভাবে উঠে আসছে সেটা হলো যে সমান অধিকারের বিষয় যে মানুষ হিসাবে যেই জন্ম নিছে যেই মানুষ হিসাবে জন্ম নিছে। তিনি যে বর্ণেরই হোক যে গোত্রেরই হোক যে অঞ্চলেরই হোক যেই ভাষাভাষীরই হোক না কেন তার মানুষ হিসাবে যে মর্যাদা মানবাধিকারের যে স্লোগান স্লোগানের মাধ্যমে এই কথাটি উঠে আসছে আমরা এই হাদিস থেকে স্পষ্ট দেখতে পাই যে আলহামদুলিল্লাহ মানবাধিকারের স্লোগান আজকের যুগের কোন নতুন প্রতিষ্ঠিত হওয়া সংস্থা থেকে নেওয়া অন্তত মুসলিমদের জন্য তেমন কোনো প্রয়োজন নেই কারণ এই হাদিসে আল্লাহ পাকরবুল ইস্যাদ স্পষ্টভাবে আমাদের সবার শিক্ষার জন্য অত্যন্ত চমৎকারভাবে বিষয়টিকে তুলে ধরেছেন যে আদমসলামের পিঠ থেকে যখন বের হলো সমস্ত সন্তানরা একত্রে বের হলো সবাই সমান ছিল তখন এমন হাদিসে এটুকু আসছে যে প্রত্যেকের দুই চোখের মাঝখানে এক আলো আলোক রস্মি আল্লাহতালা দিয়ে দিবেন এই আলোক রশ্মি সবার সমান ছিল শুধুমাত্র দাউদ আলাহ ইসলামের ক্ষেত্রে এক্ষেত্রে এটা তার স্পেশালিটি তার ওটা দেখে আদম হলেন এবং দিক থেকে অতএব সে হজের ভাষণের কথা থেকেও সেই একই তিনি বলবেন আলহামদুলিল্লাহ শুক্র আদায় সেই কিন্তু আমাদের মুসলিম সমাজে হয়তো সব মুসলিম ভাই বিষয় নাও জানতে পারেন না জানার কারণে আমল নাও করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি জবাবে দাতার প্রতি লক্ষ্য করে বলবেন যে ইয়ার হামুকাল তোমার প্রতি আল্লাহ রহম করুন আর হাসিদাতা আবার প্রথর ইহা দি কুমল্লাহ তোমাকে হেদায়ত করুন আর তোমার সংশোধন করে আমি এখানে একটু বৃদ্ধি করে দিতে চাই যেটা বললেন আমাদের সমাজের কথা আসলে যারা আছে তারা শুনেন শোনার পর ওই দোয়াগুলো সেগুলো রিপিট হতে থাকে কিন্তু কোনো কোনো এলাকার মধ্যে আমরা দেখেছি যে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছেন কিনা সেটাতেই সন্দেহ দেখা যায় না আমি একটা ঘটনা বলি একবার আমি মদিনা মুনা ক্লাসের মধ্যে আমরা ছিলাম তো তখন আল্লাহর এক বন্ধা হাঁচি দিয়েছে। আমরা আশেপাশে আছি কিন্তু সেই ছেলেটি আলহামদুল্লাহ বলল কি বলল না আমরা কেউ বুঝতে পারিনি তো ওস্তাদ বললেন্লা ইন হামেদাল যে আসুন আমরা এই জিনিসটি ঘরে ঘরে এবং যেখানে আমরা বসে আলোচনা করি এই ধরনের হাঁচি যখন আসে তখন একটু হালকা আওয়াজে আমরা আলহামদুল্লাহ জুড়ে বলবো অন্যরা রহমকাল্লাহ বলবে যেখানে যেটা পড়তে হয় এই দোয়া গুলো আমাদের ছোট ছোট দোয়া এগুলো শিখতে খুব বেশি যে তাকলিফ হবে সময় লাগবে তা না এই দোয়াগুলো আমাদের শিখে নেওয়া উচিত ক্ষেত্রে আসলে মানুষ একটা বোধ করে সাধারণ মানুষও তাদের দেখা দেখি এগুলি শেখার সুযোগ লাভ করবে এবং আমল করার চেষ্টা আপনি বলতে চাচ্ছেন অনেক সময় জোরে কেউ বলে না আলহামদুলিল্লাহ কারণ যেটা বললো সালামের কথাটা দেখুন আজকাল আমাদের সমাজে সালামের প্রচলন কি সালামের প্রচলন সালামের প্রচলন নাই বললেই চলে আমরা এখন সেই সালামের পরিবর্তে গুড মর্নিং ইত্যাদি বলতেছি জাননাতে যাওয়ার একটি অন্য দেখুন মজার ব্যাপার হলো যে আমরা এটা একবারে বাস্তব একটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যে আমরা ঘরে যাচ্ছি তো গৃহকর্তা ঘরের মধ্যে যারা আছে তাদেরকে সালাম দিচ্ছে না স্বামী স্ত্রীকে সালাম দিচ্ছে না স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছে না আমাদের সমাজে কিন্তু সালামটিকে এক বা বিরাট অংশের একটা মানুষ ধরে নিয়েছেন যে সালাম মানে হলে কিছু বলার আগে এটা দিতে হয় আর কিছু না বললে দিতে হয় না যেমন পথে আপনি যদি কাউকে সালাম দেন অপরিচিত সালাম দিলে আমরা মনে করি যে কিছু বলবে কেউ কলে আসালাম আলাইকুম সে দাঁড়িয়ে যাবে আমার কিছু বলবেন নাকি সালামের সাথে যে আসলে বলার সম্পর্ক না বলার আগে সালাম দিবস ভিন্ন কথা দিতে আসছে কিন্তু আমি কিছু বলি আর না বলি মুসলিম ব্যক্তি আমার পাশ দিয়ে যাবেন আমি তাকে সালাম দেবো না জবাব দিলেন তিনি সালাম দা তাকে দোয়া করলেন পাশাপাশি নেকি অর্জন করলেন একজন মুসলিমের অধিকার আমি আরো দুঃখজনক বলছি আমি শুধু আমার নিজের জন্য বলছি দর্শকদের জন্য বলছি মানে অবহেলিত সেখানে ক্লাসে এসে টিচার বলছেন গুড আফটারনুন বা বলছেন গুড ইভিনিংসারা সুন্দর বা আরো একটা বিষয় প্রাতিষ্ঠানিক আমাদের দেশে ছড়াছড়ি দেখা যায় যে ছেলেরা সবাই উঠে দাঁড়িয়ে শিক্ষককে সম্মান করেন কিন্তু এখানে দানুটা প্রয়োজন ছিল না বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে সালাম আদান দুঃখজনক যে আমরা পরের টাকে ধার করে এনেছি অর্থহীন যেটা আর আমার অর্থবহ দোয়া সম্বলিত সব আনয়নকারী এমন বিষয়টিকে ছেড়ে দিলাম হাদিস থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার শিক্ষা নিতে পারিস বলো যে যেটা আপনি একটু ইঙ্গিত করেছিলেন যে আদেম কিন্তু মালাকুল এসেছেন হিসেবে জানেন এবং মনে করেন এটা করণের বর্ণিত নাম আসলে নামে কোন শব্দ করণে বর্ণিত হয়নি আল্লাহ তালা কোরআন করিম এটাকে মালাকুল মত বা মৃত্যুদূত বলে ঘোষণা করেছেন প্রত্যেক মানুষ সময় শেষ হয়ে গেলে মালাকুল মত চলে আসবে বিজ্ঞ আলোচক মন্ডলীকে আমি অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে দর্শক শ্রোতা যারা আমাদের এই আয়োজন আজকে উপভোগ করলেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি আকুল হাদা ইমুসলিন আসসালামুকম ও রহমতুল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 शांलम अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रे आठ टन सम्रचार सकाल सारे बांगलेश